উরওয়া রহমাতুল্লা আল্লাহতে বর্ণিত তিনি বলেন আইসা রদিল্লাহ তালাহ্না আমাকে জানিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাহাজ যুদে এগারো রাকাত সালাত আদায় করতেন এবং তা ছিল তার স্বাভাবিক সালাত সে সালাতে তিনি এক একটি সাজদা এত পরিমাণ করতেন যে তোমাদের কেউ সাজদা হতে তার মাথা তোলার পূর্বে পঞ্চাশ আয়াত তিলওয়াত করতে পারত আর ফজরের ফার্জ সালাতের পূর্বে তিনি দু রাকাত সালাত আদায় করতেন অতপর তিনি ডান কাতে শুতেন যতক্ষণ না সালাতের জন্য তার কাছে মুয়াজ্জিন আসত